রান রহিমিম আলহামদুলিল্লাহ والسلام على সালাম আল والمرسلين ওয়ালা আলেহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক শ্রোতা TafsirulQuran.com থেকে পবিত্র ماہ রমাদানে আপনাদের স্বাগত জানাচ্ছি ماہ রমাদানের সাথে সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি একমাত্র خالصভাবে দ্বীনের উদ্দেশ্যেই আমরা জানতে ماہ রমাদানের গুরুত্বপূর্ণ আমলগুলোকে সুননার ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে আল্লা রসুল এবং সাহাবাইকারের আমলের সাথে মিলিয়ে যাতে আমরা এ বাদতটি করতে পারি এই জন্যই আপনাদের জন্য এই প্রচেষ্টাটি আমাদের আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোরআন এবং সন্না থেকে খালেজভাবে সহি দিনটি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং মুসলিম উম্মাহ যাতে সহি আমলটি কোরআন সন্ন্যার সঠিক আমলটি করতে পারেন সেই তৌফিক যাতে আল্লাপাক আমাদের সবাইকে দেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই পর্বে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আহমি ইয়াতিল কদর পবিত্র মাহেরমাদানের গুরুত্বপূর্ণ একটি খাসায়েস গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল আল্লাহ রব্লা আলমিন এই মাসে লাইলাতুল কদর রেখেছেন রমাদান মাসকে আল্লাপাক সম্মানিত করেছেন ফজিলতময় করেছেন কয়েকটি কারণে একটি কারণ হলো হল শাহরু রান্না সেই মাস যে মাসে আল্লাপাক কোরআন নাজিল করেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোরআন হওয়া দ্বিতীয় বিষয় হল আল্লাপাক এই মাসে কুতিবা আলাই কুম সিয়াম আল্লাপাক এই মাহেরমাদানে সিয়ামকে ফরজ করেছেন এই সিয়ামের কারণেও মাহেরমাদানের এত গুরুত্ব এরপরে মাহেরমাদানের এত গুরুত্ব হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লাইলাত আল্লাহ আকবর লাইলাতুল কদরটা এমন এক রজনী যে রজনী হাজার মাসের চেয়ে যুগ যুগ ধরে বছরকে বছর যুগকে যুগ এরকম দীর্ঘ সময়ে এত আমি আলহিমসাল্লামের সালামের অতিক্রান্ত হয়েছে কিন্তু দুনিয়ার মানুষ লাহিলে কদর পায় নেই সম্মানিত বাই ও বোনেরা আমাদের জন্য বিশাল নিয়ামতের ব্যাপার যে আমরা লাইলেতুল কদরের মতো একটা গুরুত্বপূর্ণ রাত আল্লাপাক আমাদেরকে খাস করে দিয়েছেন এজন্য সম্মানিত বাইও বোনেরা এই রাতটার গুরুত্ব আমরা অধিক খারে দিয়ে যাতে আমরা এই রাতকে যথাযথ মূল্যায়ন করে আমরা এই রাত্রে ক্যাম করি বেশি বেশি করে আল্লাহ রাম বলেন যে ব্যক্তি লাইলাত রাত্রিতে ক্যাম করবে আল্লাহ পাক তার অতীতের সকল গুণাকে মাফ করে দিবেন সোহান আল্লাহ তাহলে এইরকম একটা রজনী যেই রজনীতে ক্যাম করলে আল্লাপাক গুণা মাফ করে দেন তাহলে আমরা এই রজনীটা খুবই গুরুত্ব দিয়ে আমরা রজনীটা পালন করার চেষ্টা করব এই রজনীতে আল্লাহের ফেরেস্তারা দুনিয়াতে অবতীর্ণ হন এবং এই রজনীতে আমার দুনিয়াবাসীর প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম নাজিল করে থাকেন এই রজনীতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লা সালাম আয়সারাদি আল্লাহকে শিক্ষা দিয়েছেন আয়সা যখন তুমি লাইল কদর পাবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে ইন্নাকা আল্লাহা আফুুন এই আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল আপনি তো ক্ষমাকে অনেক বেশি পছন্দ করেন আল্লাহ আমাকে আমি গুনাগারকে আল্লাহ আপনি মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন লাইলে তুল কদরের রজনীতে আমরা যদি দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে এইভাবে কাকুতিমিনীতি করে দোয়া করতে পারি তবে খেয়াল রাখতে হবে এই দোয়া একাকি এই দোয়া জামাতবদ্ধভাবে সমষ্টিগত ভাবে দোয়া নয় আল্লা রসুল সাহাবিদিরকে নিয়ে এই রাত্রে সমষ্টিগতভাবে মোনাজাত করে দোয়া করেন নাই আপনি নির্জনে একাকি ঘরের মধ্যে আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না কাটে করুন এই লাইলেতুল কদরের রজনী এমন একটি গুরুত্বপূর্ণ রজনী যেই রজনীকে আমরা অবহেলার মধ্যে দিয়ে কেটে ফেলি দেখা যায় আমরা শেষ দশক আসলে আমাদের অনেক মা বোন যে শফিং নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি ঈদের জন্য কোন শাড়িটা কিনবো। হাজব্যান্ডের জন্য কোনটা কিনবো। ছেলে মেয়েদের জন্য কি কিনবো। এটা পছন্দ করতে গিয়ে মার্কেটের পর মার্কেট বাজারের পর বাজার আমরা শুধু দৌড়াদৌড়ি করতে থাকি সকালেও দৌড়াদৌড়ি রাত্রেও দৌড়াদৌড়ি রাত বারোটা একটা পর্যন্ত আমরা সেখানে মার্কেটে গিয়ে শপিংয়ের পিছনে আমরা সময় নষ্ট করে দিচ্ছি অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ সময় লাইলেতল কদর আমাদের থেকে চলে যাচ্ছে সেই দিকে আমরা খেয়াল করি না এই আমার সম্মানিত বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্মানিত বোনেরা আপনার যা কেনাকাটা দরকার সেটা আগেই করে অনেক আর ঈদের দিন নতুন জাঁকজমক পোশাক পরিধান করতে হবে ইসলাম তো এই নির্দেশনা দেয় নাই আপনাকে উত্তম পোশাক পরিধান করতে বলা হয়েছে যেটা আপনার কাছে আছে সেটার উত্তম পোশাক তাহলে আপনি লাইলেতুল কদরের মতো রাতগুলোকে আপনি কেনাকাটা কেন নষ্ট করে দিবেন আপনি লাইলে কদরের রজনীগুলোতে ঘরে বসে কোরআনতালাবাত করুন আল্লাহর কাছে দোয়া করুন এবং ক্যাম করে করে রাত অতিবাহিত করে দেন সম্মানিত দর্শক শ্রোতা লাইলে কদরের রজনীতে আমরা দেখা যায় ভালো ভালো খাবার খে। আমরা যাতে ভালো ঘুমানো ঘুমানোর ব্যবস্থা হয় সেই ব্যবস্থাপনা আমরা করে থাকি অথচ সেই রাত্রি তো ভালো ঘুমের ব্যবস্থাপনার জন্য নয় সেই রাত্রি হলো এমন খাবার খাওয়া যে খাবারে ঘুম আসবে না ঘুম কম আসবে যাতে আমি বেশি বেশি ব্যায়াম করতে পারি ক্রোধ করতে পারি আবাদত করতে পারি সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে লাইলতুল কদরের রাত্রি মুবারকময় একটি রজনী আল্লাহ বলছেন বরকতময় রজনীতে কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস বরকতময় কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রি বরকতময় কোরআন যে মানুষের উপরে নাজিল হয়েছে সেই মানুষগুলো বরকতময় সুতরাং কোরআনের আমল कुरानद शक्त फारे, ता पूरा जब बरकमय बाराई देमिन बसी जदि कुरान के धरे तक नीतर पर चले आल्लाक आसमान और जमीनर बरकतर सकल दर्जा आल्लाफा खुले दीबें এজন্য সম্মানিত বায়ু বোনেরা লাইলুল কদর সম্পর্কে কোরআন অনেক আয়াত অনেক হাদিস এসেছে আমরা সেই গুরুত্বর দিকে লক্ষ্য রাখে আমরা লাইলতুল কদরে বেশি বেশি কেয়াম দোয়া এবাদতবন্তী করার চেষ্টা করি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম রাহি